أحب الوفاء بشتى الصور أحب الوفي الأمين الأغر فأهل الوفاء كلون السحاب وحسن الربي أيها المطر أحب الوفاء بشتى الصور أحب الوفي الأمين فا اهل الوفاء كلام على رسوله الكريم اما بعد সম্মানিত উপস্থিতি আজকে আমরা বিশিষ্ট সাহাবী আবু আইয়ুব আল আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহ এর নিয়ে সামন্য কিছু আলোচনা করব ইনশাআল্লাহ প্রিয় উপস্থিতি প্রিয় এই বিখ্যাত সাহাবীর প্রকৃত নাম খালিদ ইবনে যায়েদ ইবনে কুলাই মদিনার বিখ্যাত নাজ্জার তার বংশের নাম মক্কা থেকে হিজরত করে আসা প্রিয়নবি ও অন্যান্য সাহাবিকে সকল প্রকার সাহায্য দানকারী আনসারদের অন্তর্ভুক্ত হওয়ার কারণে এই সাহাবির পরিচিত ডাকনাম হচ্ছে আবু বালানি রাজি মুসলিম জাতির মাঝে এমন কি আছে যে আবু আয়ু বালানসারির নাম জানে না আল্লাহ তালা তার সুনাম ও খ্যাতিকে সমুন্নত করেছেন পূর্ব ও পশ্চিমে তার মর্যাদাকে উঁচু করেছেন সমগ্র বিশ্বে কারণ আল্লাহ আল্লাহতালা অন্য কোনো মুসলিমের নয় তার গৃহকে নির্বাচন করেছিলেন প্রিয়নবীর বসবাসের জন্য যখন তিনি হিজরত করে মক্কা থেকে এসে পৌঁছেছিলেন মদিনায় এই সাহাবি আবু আইয়ুবের গৌরবের জন্য শুধু এতটুকুই যথেষ্ট আবু আবুবের গৃহ প্রিয়নবী সাল্ল আলীসাল্লামের বসবাসের জন্য কিভাবে নির্বাচিত হল এই ব্যাপারে রয়েছে এক চমৎকার কাহিনী যার আলোচনা ভারী মজাদার ঘটনাটি ছিল এরকম যখন রাসুল্লাহ সাল্ল আলী হুয়াশাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় পৌঁছলেন তখন মদিনার লোকেরা তাকে সর্বোচ্চ মর্যাদা ও সম্মান দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানালেন প্রেমাসপদের আবেগ ঘন হৃদয় আবেগ আর প্রেমপূর্ণ দৃষ্টি তারা বিছিয়ে দিলেন তার আগমন পথে তারা খুলে দিলেন নিজেদের হৃদয়ের দোয়ারগুলো যেন তিনি প্রবেশ করতে পারেন হৃদয়ের গভীরে তারা উন্মুক্ত করে দিলেন নিজেদের গৃহের দুয়ারগুলো যেন তিনি গ্রহণ করেন সর্বাধিক আরামদায়ক গৃহটি কিন্তু রাসুলুল্লাহ সাল্লাহ আলী ওয়া মদিনার উপকণ্ঠে কুবাই কাটালেন চারদিন এই সময় তিনি সেই মসজিদ স্থাপন করলেন যার ভিত্তি স্থাপিত হয়েছিল তাকুয়ার বুনিয়াদের উপর কুবা থেকে উটের পিঠে সাওয়ার হয়ে যখন তিনি বের হলেন তখন সেই পথে ইয়াসিবের নেতৃবৃন্দ দাঁড়িয়ে গেলেন সারিবদ্ধ হয়ে প্রত্যেকের কামনা আমার গৃহটি হোক নবী অবতরণের গৌরবে গর্বিত একের পর এক প্রত্যেক সর্দার উটনির সম্মুখে এসে নিবেদন করল ইয়া রাসুল আল্লাহ দয়া করে আমাদের কাছেই থাকুন আমাদের জনবল অস্ত্রবল আর সকল প্রতিরক্ষা ব্যবস্থা সহ আপনার সেবায় নিয়োজিত থাকব তিনি তাদের জবাব দেন তোমরা উঠনির পথ ছেড়ে দাও ওর চলাফেরা ও গতিবিধি আল্লাহর পক্ষ থেকে নিয়ন্ত্রিত হচ্ছে উঠনি চলতে থাকলো আপন গতিতে অনেকজোড়া চোখ অনুসরণ করতে থাকলো তাকে হৃদয়গুলো ভেবে অস্থির আজ কার ভাগ্য খুলবে কে জানে যেই বাড়িটি পার হয়ে যাচ্ছিল তার বসবাসকারীদের অন্তর ভেঙে যাচ্ছিল তারা হয়ে পড়ছিলেন হতাশ সঙ্গে সঙ্গে পরবর্তী বাড়িওয়ালাদের বুকে জ্বলে উঠছিল আশার আলো এভাবেই উটনিটি এগিয়ে যাচ্ছিল আর লোকেরাও তার পিছে পিছে আফসুস ও পরিতাপ বুকে নিয়ে হেঁটে যাচ্ছিলেন আজকের সৌভাগ্যবান লোকটি কে হবে তাকে দেখার জন্য অবশেষে উঠনিটি আবু আয়ুব আল আনসারের বাড়ির সম্মুখে খোলা ময়দানে গিয়ে পৌঁছল সেখানেই বসে পড়ল কিন্তু রাসুল্লাহ সাল্লি সাল্লাম নামলেন না সামান্য একটু পরেই কুটনিটি উঠে পড়ল, এবং আবারও চলতে শুরু করলো রাসুলুল্লা সাল্লিমুসাল্লাম ঢিল দিয়ে রাখলেন তার লাগামে কিছুক্ষণের মধ্যেই সে আবারও একই পথে ফিরতে লাগল এবং প্রথম স্থানটিতেই এসে বসে পড়ল তখন আবু আবুব আলানহির হৃদয়ে আনন্দ ও খুশি উপচে পড়ল তিনি ছুটে গিয়ে প্রিয়নবী সাল্ল আলী সাল্লামকে শুভেচ্ছা ও স্বাগতম জানালেন তাকে বললেন মার হাবান ইয়া রসুল আল্লাহ এই কথা বলে তার সামান বহন করতে লাগলেন যেন তিনি সারা দুনিয়ার সকল সম্পদের মালিক হয়ে গেছেন যা তিনি বহন করে নিচ্ছেন নিজ বাড়িতে আবু আয়ুবের বাড়িতে ছিল দোতলা তিনি উপরের তলাটি খালি করে ফেললেন রাসুলকে সেখানে রাখার জন্য কিন্তু রাসুলুল্লাহ সাল্ল আলী আসাল্লাম তলার চেয়ে নিচের তলাকেই নিজের জন্য প্রাধান্য দিলেন আবু আয়ুব মেনে নিলেন রাসুলসাল্লী আসাল্লামের হুকুমকে এবং তার থাকার জন্য সেই স্থানটি নির্ধারণ করলেন যা তিনি পছন্দ করেছেন রাত যখন ঘনিয়ে এল প্রিয়নবী চলে গেলেন বিছানায় আবু আয়ুব এবং তার স্ত্রী উপরের তলায় চড়ে বসলেন দরজা বন্ধ করতে না করতেই নিজেদের ভুল বুঝতে পেরে তিনি স্ত্রীকে ডেকে বললেন ছি ছি এটা কি সর্বনাশা কাণ্ড করলাম আমরা বলতো আল্লাহ রাসুল নিচে থাকবে আর আমরা থাকবো তার উপরে আমরা আল্লাহ রাসুলের উপর দিয়ে হাঁটব আমরা হব নবী ওহির মাঝ অন্তরায় এমন হলে আমাদের সর্বনাশ হতে বাকি থাকল কি স্বামী স্ত্রী পড়ে গেলেন মহাদুশ্চিন্তায় যার কোনো সমাধান তাদের জানা নেই তারা এখন কি করবেন কিছুই বুঝতে পারছেন না তারা সামান্য স্বস্তি পেলেন যখন এই সিদ্ধান্ত নিলেন যে আমরা একেবারে সেই পার্শ্বে চলে যাই যা সোজাসুজি রাসুলের উপরে নয় তারা আরো সিদ্ধান্ত নিলেন শুধুমাত্র পাশ দিয়েই তারা চলাফেরা করবেন আবু রাতে আনহু সকাল বেলায় রাসুল্লাহ সাল আলী হাসাল্লামের কাছে গিয়ে বললেন আল্লাহর কসম আজ রাতে আমাদের একটুও ঘুম হয়নি এবং দু পাতাও এক করতে পারিনি রাসুল্লাহ সাল আলী হাসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন কি কারণে এমন হল হে আবুয়ু मन हलोमी एम एक घर ऊपरतलने हाँचला धुलुबाली पड़े अपन एट मनिगे ओहिम आपनारे अंतर रसल्ला सल्ला आल्लम ताकि बल आई युबर पिता विषय टी सहज भाव ग्रहण कर हमार निकट बहु मानु आसा जावा करते थकेचे थाट আবু আয়ুবাহ বলেন আমি আদেশ মেনে নিয়ে উপরতলাতেই বসবাস চালাতে থাকলাম ভীষণ শীতের এক রাতে হঠাৎ ঘটল এক দুর্ঘটনা পানির কলস ভেঙে দোতলার মেঝে একেবারে ভেসে গেল আমি এবং উম্মে উম্ময়ুব একেবারে অস্থির হয়ে গেলাম হায় এই পানি এই শীতে যদি গড়িয়ে গিয়ে রাসুলের কষ্টের কারণ হয়ে যায় আমাদের কাছে সেই পানি শোষণের কোনো ব্যবস্থাও নেই অবশেষে আমরা বাগলের মতো শীত নিবারণের একমাত্র কম্বলটি দিয়ে সব পানি শোষণের কাজ করতে শুরু করলাম যেন এক ফোঁটা পানীয় রাসুলের মোবারক গায়ে না পড়ে যখন সকাল হলো আমি চলে গেলাম রাসুল্লাহ সাল আলী হোসাল্লামের নিকট বললাম আপনার জন্য আমার মা বাবা উৎসর্গিত আমি আপনার উপরে থাকা এবং আপনি আমার নিচে থাকা আমার ভালো লাগছে না রাতের ঘটনা খুলে বললাম ফলে তিনি আমার আবদার মেনে নিয়ে উপর তলায় থাকতে রাজি হলেন আমি এবং উম্মে আইয়ুব নেমে এলাম তলায়। রাসুল্লাহ সালাল্লা আলীম সাহাবী আবু আয়ু বালান সারি রাজি আল্লাহর বাড়িতে অবস্থান করেছিলেন প্রায় সাত মাস একসময় সেই খোলা ময়দানে নবীজির মসজিদ নির্মাণ কাজ সম্পন্ন হয়ে গেল যেখানে এসে উটনি বসেছিল এরপর তিনি চলে গেলেন সেই কামরাগুলোতে যা মসজিদের পাশে নির্মাণ করা হয়েছিল তারও তার স্ত্রীদের জন্য যার ফলে এবার তিনি হয়ে গেলেন আবু আয়ু বালান সারি রাদি আল্লাহ প্রতিবেশি কি চমৎকার দুই প্রতিবেশি। আবু আয়ুব আল আনসারী রাজি আল্লাহ আনহু রাসুল সাল্লাহ আলীকে এত বেশি ভালোবাসতেন যে ভালোবাসা তার হৃদয় ও বিবেকের দাবিকেও অতিক্রম করেছিল আবার রাসুল্লাহ সাল্ল আলীহ্লাম নিজেও আবু আয়ুবকে এত ভালোবাসতেন যা তাদের পরস্পরের মাঝের লৌকিকতাকে দূর করে দিয়েছিল এবং সেই ভালোবাসার কারণেই তিনি আবু আয়ুবের বাড়িকে নিজের বাড়ির মতোই মনে করতেন সাহাবি আবদুল্লাহ ইবনা আব্বাস রাজি আল্লাহ তালু বর্ণনা করেন প্রচন্ড গ্রীষ্মের এক দুপুরে আবু বকর রাজি আল্লাহ আনহু বাড়ি থেকে বের হয়ে চলে এলেন মসজিদে নববীতে অমর রাজি আল্লাহ তালহু তাকে দেখে জিজ্ঞাসা করলেন হে আবু বকর এমন অসময়ে বাড়ি থেকে বের হওয়ার উদ্দেশ্য কী তিনি বললেন প্রচণ্ড খুদার কষ্টে বাড়িতে থাকা দায় হয়ে পড়েছিল কথা শুনে অমর রাজ্য আল্লাহ তালহু বললেন আল্লাহর কসম আমিও বের হয়েছি এই একই কারণে তাদের দুজনের এই কথাবার্তার মাঝে ঘর থেকে বের হলেন রাসুলুল্লাহ সাল্ল্লাহ আলী হাসাল্লাম এবং তিনি তাদেরকে জিজ্ঞাসা করলেন এই অসময়ে কে তোমাদেরকে ঘর থেকে বের করে আনলো, তারা বলল আল্লাহর কসম তীব্র ক্ষুধার যন্ত্রণাই আমাদের বের করে এনেছে প্রিয়নবী সাল্লাহ আলী হাসাল্লাম বললেন আল্লাহর কসম আমারও তো একই অবস্থা প্রচণ্ড ক্ষুধা আমাকেও ঘর থেকে বের করে এনেছে এক কাজ করো তোমরা দুজনেই আমার সঙ্গে এসো তারা উভয়ে রাসুলের সঙ্গী হলেন এরপর এক সঙ্গে সকলে গিয়ে হাজির হলেন আবু আবুব আলানসারি রাজিয়াল্লাহ তালানহের দরজায় আবু আয়ুব রাজি আল্লাহ আনহুয়ের অভ্যাস ছিল প্রতিদিনই তিনি রাসুলের জন্য খাবার প্রস্তুত করে রাখতেন অপেক্ষা করে করে শেষ সময়ে যখন নিশ্চিত হতেন যে আজ তিনি আসবেন না তখন সেই খাবার পরিবারের সকলে মিলে খেয়ে ফেলতেন যখন তারা তিনজন দরজায় পৌঁছলেন আইয়ুবের মা তাদেরকে অভ্যর্থনা জানিয়ে বললেন আল্লাহুল নবী ও তার সঙ্গীতের সকলকেই শুভেচ্ছা ও স্বাগতম রাসুল্লাহ সাল আলিমসাল্লাম জিজ্ঞেস করলেন আবু আয়ুব কোথায় আবু আয়ুব সন্নিকটে তারি খেজুর বাগানে কাজ করছিলেন তিনি রাসুলের আওয়াজ শুনে ছুটতে ছুটতে সেখানে হাজির হয়ে বললেন মার হাবান সকলকে স্বাগতম এরপর তিনি আরো বললেন ইয়া রাসুল আল্লাহ পূর্বে আর কখনোই আপনি এমন সময় আসেননি যে কারণে পূর্বক্ষণেই আমি খেদমতে হাজির থাকতে পারিনি বলে আন্তরিকভাবে দুঃখিত প্রিয় নবী সাল্ল আলি হাসাল্লাম তার ওজোর কবুল করে বললেন তুমি ঠিকই বলেছ এমন অসময়ে তোমার বাড়িতে আর কখনও আসা হয়নি আবু আয়ুব আনসারিরাদি আল্লাহ আনহু ইতিমধ্যেই তাদের চেহারার ক্ষুধার কষ্ট বুঝতে পারলেন ফলে তিনি খেজুর বাগানে ছুটে গিয়ে এককাদি খেজুর কেটে আনলেন যাতে ছিল সম্পূর্ণ পাকা আধা পাকা এবং একেবারে টস তাজা মিষ্টি খেজুর প্রিয়নবী সাল্ল আলী সাল্লাম বললেন পুরো খেজুরের কাদিটা কেটে আনার কি প্রয়োজন ছিল শুধুমাত্র পাকা খেজুরগুলো আনলেই তো হতো উত্তরে তিনি বললেন আমার যে খুব ইচ্ছা হল আপনাকে বাগানের পাকা আধা পাকা ও তাজা সব রকমের খেজুর খাওয়াতে তাই কাজে ধরেই কেটে এনেছি এছাড়াও আপনাদের জন্য এখনই ছাগল জবাই করব। তিনি বললেন দুধালো বকরি জবাই করবে না আবু আয়ুব একটি খাসি জবাই করে স্ত্রীকে বললেন আটা খামির করো এবং সুন্দর করে রুটি বানাও তুমি তো চমৎকার রুটি বানিয়ে থাকো উম্মে আয়ুব অর্ধেক ছাগল ছানা দিয়ে ঝোল রান্না করলেন আর বাকি অর্ধেক ভুনা করলেন রান্না করা শেষ হলে যখন সেগুলো নবীজি এবং তার সঙ্গীদের সামনে রাখা হলো প্রিয়নী এক টুকরা গোস্ত রুটির উপর রেখে আবুকে বললেন তাড়াতাড়ি এটা ফাতেমাকে পৌঁছে দিয়ে এসো অনেক দিন থেকেই সে এমন খাবার খায়নি তারা সকলেই খেয়ে দেয়ে পরিতৃপ্ত হলে প্রিয়নবী সাল্লাহ আলী ওসাল্লাম বললেন আহা এত চমৎকার খাবার রুটি গোস্ত খেজুর পাকা খেজুর তাজা খেজুর বলতে বলতে তার দুচোখ ভিজে গেল এরপর তিনি বললেন কসম সেই মহান আল্লাহর যার নিয়ন্ত্রণে রয়েছে আমার জীবন এসব হলো সেই নিয়ামত যার সম্পর্কে ক্যামতের ময়দানে তোমাদের জিজ্ঞেস করা হবে এ ধরনের সুস্বাদু খাবার অথবা যে কোনো খাবার যখনি গ্রহণ করবে শুরুতে বলবে বিসমিল্লাহ শেষ হলে বলবে আলহামদুলিল্লাহ প্রশংসা সেই মহান আল্লাহর যিনি আমাদেরকে খাওয়ালেন এবং পরিতৃপ্ত করলেন এর প্রতিদান দিতে চাইতেন। সেই কারণে দেখা করার নির্দেশ দিলেন কিন্তু তিনি রাসুলের কথাটি বুঝতে পারলেন না ফলে অমর রাজি তালানহ কথাটি তাকে বুঝিয়ে দিয়ে বললেন প্রিয়নবী তোমাকে আগামীকাল যেতে বললেন হে আবু আয়ুব তিনি তখন বললেন প্রিয়নবীর আদেশ শির ধার্য পরের দিন যখন আবু আয়ুব প্রিয়নবীর কাছে গেলেন তিনি তাকে একটি ছোট কিশোরী দাসী দান করলেন এবং বললেন হে আবু আয়ুব এর সঙ্গে অনেক ভালো ব্যবহার করবে কেননা সে যতদিন পর্যন্ত আমাদের মাঝে ছিল আমরা তার থেকে অনেক কল্যাণকর বিষয় পেয়েছি আবু আয়ুব আলানসারিরাদি আল্লাহ তালান হুক কিশোরী দাসীটিকে নিয়ে নিজ বাড়িতে ফিরে এলেন উম আয়ুব তাকে জিজ্ঞাসা করলেন কার এটা। আবু আয়ুব বললেন আমাদেরই আল্লাহর রাসুল একে আমাদের জন্য দান করেছেন স্ত্রী বললেন কি মহান দাতা কি চমৎকার দান আবু আয়ুব বললেন তিনি আমাদেরকে তার সঙ্গে ভালো ব্যবহার করার নির্দেশ দিয়েছেন স্ত্রী বললেন কেমন ব্যবহার তার সঙ্গে করলে রাসুলের নির্দেশ পালিত হবে। আবু বললেন আমার মনে হয় নির্দেশ পালনের সর্বোত্তম পন্থা হতে পারে তাকে স্বাধীন করে দেয় স্ত্রী বললেন তুমি একদম ঠিক কথাটাই বলেছ আল্লাহ তাওফিক দান করুন তারা তাকে মুক্ত ও স্বাধীন করে দিলেন এত ছিল আবু আয়ুব আল আনসারি রাদি আল্লাহ তালানহের জীবনের কিছু শান্তির চিত্র আর যদি তার জীবনের কিছু জিহাদি চিত্র দেখতে পান তাহলে সম্মানিত শ্রোতামণ্ডলী বুঝতে পারবেন কত রকমের বিস্ময়কর ব্যাপার রয়েছে সেখানে আবু আয়ুব জামানা থেকে যতগুলো জিহাদ করেছে তার কোনোটা থেকেই তিনি দূরে থাকেননি তার সর্বশেষ জিহাদ ছিল মহাবিয়ার তালানহু এর পুত্র ইয়াজিদের নেতৃত্বে ইস্তাম্বুল বিজয়ের অভিযান আবু আয়ুব ছিলেন সেই সময় প্রায় আশি বছর বয়সী এক বৃদ্ধ কিন্তু এই বৃদ্ধ বয়স আর দুর্বল দেহ তাকে ফেরাতে পারল না কালেমার পতাকা তলে সামিল হওয়া থেকে এবং সাগরের বিক্ষুব্ধ তরঙ্গ মালা পথে জিহাদে এগিয়ে যাওয়া থেকে কিন্তু শত্রুবাহিনীর বিরুদ্ধে সংঘাত খুব বেশি দূর এগুতে পারল না এর মধ্যেই আবু আইয়ুব আলানসারির আল্লাহ তালানহ ভীষণ অসুস্থ হয়ে পড়লেন যা তাকে লড়াই চালিয়ে যাওয়া থেকে অপারোপ করে দিল সেনাপতি ইয়াজিদ তার শুশ্রূষার উদ্দেশ্যে এসে জিজ্ঞাসা করলেন এ আবু আয়ুব আপনার কি খেদমত করতে পারি বলুন তিনি বললেন মুসলিম সৈনিকদের আমার সালাম জানিয়ে বলুন আবু আবুব তোমাদের করেছেন। তোমরা কোনো অবস্থাতেই জিহাদি সাবিহ থেকে বিরত হবে না আল্লাহর উপর ভরসা করে শত্রুভূমির শেষ প্রান্ত পর্যন্ত জয় করে তবেই খ্যান্ত হবে আমার লাশ নিয়ে হলেও তোমরা ইস্তাম্বুলের সীমা পর্যন্ত এগিয়ে যেও এবং সেখানেই আমাকে কবর দিও কথা বলেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন মুসলিম সৈনিকেরা রাসুল উল্লাহ সাল্লাহ আলী সাল্লামের এই সাহাবির অন্তিম ইচ্ছা পূরণে লাফিয়ে পড়লেন ময়দানে শত্রুবাহিনীর বিরুদ্ধে মরণপন করে আক্রমণ চালালেন এবং শেষ পর্যন্ত আবু আইয়ুবালান সারিরাদি আল্লাহ তালানহুয়ের লাশ কাঁধে নিয়ে তারা ইস্তাম্বুলের নগর প্রাচীর পর্যন্ত পৌঁছে গেলেন এবং সেখানেই সেই নগর প্রাচীরের পাদ দেশেই তাকে দাফন করলেন আল্লাহ তালা সন্তুষ্ট হন আবু আয়ুবালান সারির দাদি আল্লাহ তালানহুয়ের প্রতি সম্মানিতপস্থ এরাই ছিলেন রাসুলের সাহাবি আল্লাহ যাদেরকে তার আশি বছর বয়সী বৃদ্ধ সাহাবি আবুবালান জীবনের শেষ মুহূর্তে ইস্তাম্বুল পথে রওনা করেছেন ইস্তাম্বুলকে বিজয় করার জন্য আল্লাহর কালিমাকে সেখানে বুলন্দ করার জন্য জীবনের শেষ মুহূর্তটা যখন মানুষ শুয়ে বসে আরামায়স করে কাটায় তিনি সেই সময়ও মুসলিম সেনাদলের সাথে এগিয়ে যাচ্ছেন এমনকি যখন তার মৃত্যু চলে আসলো তখন তিনি মুসলিম বাহিনীকে শেষ ওসিয়ত করছেন কোন অবস্থাতেই জিহাদ ফি সাবিল্লাহ থেকে নিবৃত্ত হবে না আল্লাহর উপর ভরসা করে ভূমির শেষ প্রান্ত পর্যন্ত জয় করেই তবে ঘ্যান্ত হবে আমার লাশ কাঁধে নিয়ে হলেও তোমরা ইস্তাম্বুলের শেষ সীমা পর্যন্ত এগিয়ে যেও এবং সেখানে মুসলিমরা ইস্তাম্বুলের সীমানা প্রাচীর পৌঁছে গেলেন এবং সেখানেই তাকে কবর দিলেন হি আল্লাহ এই বৃদ্ধ সাহাবীর জিহাদি জীবন থেকে আমাদের অনুপ্রাণিত হওয়ার তাওফিক দান করুন এবং মৃত্যু পর্যন্ত জিহাদের পথে আমাদের অটল অবিচল রাখুন আনিলাম